তীদ এর ধারাবাহিক দর্শ মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করি এর পূর্বে আমরা কিতাব উ তেদের চারটি দর্শ শুনেছি কিতাব উত্তেদ থেকে পঞ্চম আমরা শুনব আজকের এই পঞ্চম দর্শ লেখক রহেমা হল্লা তিনি যে অধ্যায় বেঁধেছেন বাবু ফজলি তৌহ মিন্দ এর ফজিলত মর্যাদা তাৎপর্য এবং তাও এর মাধ্যমেই মানুষের অপরাধগুলি গুণাগুলিকে মোচন করে নেওয়া সম্ভব হয় এ প্রসঙ্গেই আজকের এ অধ্যায় এ অধ্যায় মূলত দুটি জিনিস রয়েছে একটি হল ফাজলত তাও হেদ এর যে ফজিলত তাও হেদ মর্যাদা তাও গুরুত্ব তাৎপর্য তাও হেদ এর সোয়াব প্রতিদান দ্বিতীয় হল ওয়ামায়ু কফিন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 আমরা হয়তো ইনশা আল্লাহ তাহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারবো এবং তাওহীদ বিধ্বংসী অপরাধ থেকে বেঁচে আমরা আল্লাহ কাছে। যে মহা পুরস্কার সে জান্নাত সে জান্নাত লাভ করতে পারব। পারবা লেখক রাহিমা হল্লা তিনি সর্বপ্রথমে শুরু করেছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে যে আয়াতে তাওহীদ এর বিশাল ফজিলত ফুটে উঠছে আল্লাহ রব্লা আলমিন বলেন আউ বিজিম সমিল্লাহ রহমান রহিমিন এর বিরাশি নম্বর আয় বলছেন আল্লাদীন আমনু আলম ইমান ইকুল আহম মোহন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুল এর সাথে সংমিশ্রিত করেনি এমন ব্যক্তিদের জন্যই রয়েছে আল আম নিরাপদ তারাই হল নিরাপদে যাপন করবে ইহকাল ও পরকাল ওহু মোহ এবং তারাই সঠিক পথে প্রদর্শিত তারাই প্রকৃতপক্ষে হেদায়ত পেয়ে থাকি। এ আয়াতটি যখন নাজিল হয় সেই সময় আল্লাহ রবুল্লা আলমিন এ আয়াতে যে জুলমের কথা বলেছেন সাহাবাই কেরঙ্গন তারা এ আয়াত শোনার সাথে সাথেই তারা নিজেদেরকে মনে করলেন যে আমরা তো খুব বড় অপরাধে অপরাধী হয়ে যাচ্ছি কারণ আমাদের মধ্যে কেন রয়েছে সামান্যতম তার মাঝে নেই সামান্য নিজের উপরে বা অন্যের উপরে নেই তাহলে তো আমরা ইমানদারও হতে পারিনি সত্যিকারী হেদায় তো সত্যিকারী পাইনি আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম তখন তাদেরকে বললেন যে আসলে তোমরা এ ধরনের কেন বুঝতেছো তোমরা কি লক্ষ্য করি সে আব্দ লোকমান তিনি কি বলছেন অর্থাৎ লোকমান লোকমান তার প্রিয় বচ্ছ উপদেশ দিচ্ছেন বলছেন যে হে প্রিয় বিল্লাহ তুমি আল্লাহ সুবানা হুয়া আলার সাথে কোনো শরিক করবে না তার সাথে কোনো অংশী স্থাপন করবে না কারণ ইন্ম আল্লাহ সাথে সুবাহ হওয়া এটি হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় অন্যায় অত্যাচার সবচেয়ে বড় অপরাধ তাই আসুন আল্লাহ রসুল্লাম সাহাবাহিক বুঝিয়াই দিলেন যে আসলে জুলম দ্বারা এখানে একজন আরেকজনের হক অধিকার বা জুল করে থাকে যেটি সেটি উদ্দেশ্য নয় এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হল শিল্প অতএব এ আয়াত আমাদেরকে তাও এর যে মর্যাদা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 তাওহিদ এর কত ফজিলত রয়েছে তাওহিদ এর কত গুরুত্ব তাৎপর্য রয়েছে বরং হেদায়ত পাওয়ার জন্য তাওহিদ এর উপর প্রতিষ্ঠিত থাকাই হল প্রথম শর্ত যদি কেউ তাউহিদ উপর প্রতিষ্ঠিত থাকতে না পারে তাহলে সে ব্যক্তি কখনো ইহকাল কোনদিন পারে না কখনো সে জান্নাতের পথেও পরিচালিত হতে পারে না প্রিয় বন্ধুরা আসুন লেখক রহেমা হল্লাহ তিনি এ আয়াতটি নিয়ে এসে তিনি তাওহীদের যে তাৎপর্য তাওহীদের যে ফজিলত তাওহিদের গুরুত্ব তিনি বোঝাচ্ছেন এরপরে লেখক রহিমাহুল্লাহ তিনি আরেকটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী উবাদাহ ইবনে সামিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া আন ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ সুবাহ তিনি এক ও তিনি ব্যতীত আর সত্যিকার মাগুদ নেই ওয়াহদহ তিনি এক অদ্বিতীয় তার কোন রকমের কোন দিক থেকে তার শরিক নেই শরিক নেই তার রুবিয়াতের ক্ষেত্রে শরীর নেই তার আসমা ওর ক্ষেত্রে যেই প্রকারগুলি আমরা যে প্রকার সম্পর্কে আলোচনা করেছি সকল দিক থেকে আল্লাহ সুবাহ শেরক মুক্ত তিনি এক ও অদ্বিতীয় সত্যিকার মাহবুদ এ বলে যে স্বীকৃতি দেবে সাক্ষ্য প্রদান করবে সাথে দ্বিতীয় বিষয় হলো ও আন্না মুহাম্মদন এবং এই স্বীকৃতি দিবে দুটি বিষয় তৃতীয় হলো ও আন্না ঈসা আব্দুল্লাহ ও রাসুল আর এই সাক্ষ্য দিবে এই স্বীকৃতি দিবে যে ঈসা সালাম আজকে বিভিন্ন জন বিশেষ করে যারা ঈসা আলহিসামের অনুসারী বলে দাবিদার তারা কেউ ঈসা আল্লাহামকে আল্লাহর ছেলে হিসাবে মনে করে কেউ আল্লাহ হিসাবে মনে করে কেউ আল্লাহর সমকক্ষ হিসাবে মনে করে বিভিন্ন ধরনের তাদের মাঝে ভ্রান্তিকর আকিদা বিশ্বাস রয়েছে কিন্তু তা নয় বরং ও আন্না ঈশা আবদুল্লাহ ও রাসোল একজন প্রকৃত মমিন ব্যক্তি সে বিশ্বাস করবে যে ঈসা আলহাতাম তিনি আল্লাহ আল্লাহ ছেলেও নন তিনি পক্ষ থেকে তিনি রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন আব্দুল্লাহ ও রাসোল ও কালিমা চুহু আল মারিয়াম ওরুমেন এবং ঈসা আলী বিশেষ যেগুলি বৈশিষ্ট্য সেগুলি হলো। তিনি আল্লাহ সুবাহ তিনি পিতা ছাড়াই এটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের এক বিশেষ নির্দেশে আল্লাহ রবাহ আলমিনের এক বিশেষ আদেশেই ঈসা আলহি সালাতামের জন্ম ওর সামেন আর ঈসা আলহিসাম তিনি সেই পবিত্র এক যে আত্মাগুলিকে আল্লাহ সুহানা সৃষ্টি করেছেন সেগুলির মধ্যে তিনিও একজন এই তৃতীয় বিষয়টি স্বীকৃতি দেবে। দিবে আরো স্বীকৃতি দেবে যে জান্নাত আল্লাহ আলামিন যারা সৎকর্মশীল তাও হেদবাদী তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন এবং এই জান্নাত আছে এবং এই জান্নাতে তারা প্রবেশ করবে এ জান্নাত হলো হক আবার ওয়ান্না আর হাক কোন এবং আরো স্বীকৃতি দিবে এটা যে আল্লাহ সুবাহ যারা তাহিদের পথে থাকবে না শেরকের পথে চলবে আল্লাহকে অবাধ্য হয়ে জীবন যাপন করবে আল্লাহ তাদের শাস্তির জন্য নির্ধারণ করে রেখেছেন তৈরি করে রেখেছেন সেটি হল জাহার নাম যে ব্যক্তি স্বীকৃতি দিবে রাসুল সাল আলী হুসাল্লাম বলেন জান্নাতা আলা কানা আল্লাহ আমাল সে ব্যক্তির আমল যে ধরনের হোক না কেন আল্লাহ সুবাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ছাড়া সত্যিকার মাগুদ নেই এবং তিনি এক তার কোন শরিক নেই এই স্বীকৃতি এটি হলো মূলত তাওহেদের স্বীকৃতি এটি হলো শের বিরোধী স্বীকৃতি এই স্বীকৃতি যে দেবে এ সাক্ষ্য যে ব্যক্তি দেবে তাহলে সেই ব্যক্তির জন্যই আসলেই এই আসলে বাকি স্বীকৃতি গুলি যে দেবে তার জন্যই এ জান্নাত এর সুসংবাদ আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম দিলেন আসুন আমরা এই হাদিসটিকে নিয়ে এবং এ অধ্যায়ে আরো যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি নিয়ে আরো সুন্দরভাবে আলোচনা করব প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর আলোচনায় ছিলাম সেটি হলো কিতাব উ এর ধারাবাহিক আলোচনায় পঞ্চম দর্শে আজকে আমরা মনোযোগ সহকারে সেই দর্শন ছিলাম প্রিয় বন্ধুরা আসুন ছোট্ট বিরতির পর আবার আমরা আমাদের সেই দর্শের বাকি অংশটুকু পূর্ণ করে নেই সেই দর্শে আমরা শুনছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসে তাওহীদ এর ফজিলত তাওহিদ মর্যাদা আল্লাহ সোহান হত পক্ষ থেকে রাসুল সাল আলী হুসাল্লাম তুলে ধরেছেন সে বিষয়টি হল তাওহিদ যে ব্যক্তি তাও আল্লাহ এবং সাথে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল আল্লাহ রাবুল্লাহ আলম্বিন তাকে বিশেষভাবে বিশেষ নির্দেশে তাকে সৃষ্টি করেছেন এবং জান্নাত এটি হল হা সত্য জান্নাত রয়েছে এবং এই স্বীকৃতি দেবে পঞ্চম হলো যে যাহার নাম সেটি হলো সত্য যাহার নাম আল্লাহ আবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন এবং যারা অপরাধী তাদের জন্য যাহার নাম হল স্থান এই স্বীকৃতি দেবে যে ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন তাকে জাননাতে প্রবেশ করাবেন তার আমল যে ধরণেই থাকুক না কেন তার আমল যে ধরণেই থাকুক না কেন এর অর্থ হলো এই মানুষের আমলগুলি সাধারণত তিন ধরনের হতে পারে বা সাধারণত তিন ধরনের হতে পারে বা প্রথমে দুই ধরনের হতে পারে একটা হলো ভালো আর একটা হলো খারাপ ভালো হলে তো কোনো অসুবিধা নেই সেটার জন্য সে জাননাতে যাবেই তাতে অসুবিধা নেই বাধা নেই কোনো কিন্তু খারাপ যদি হয় সেটাই হতো জান্নাতে যাওয়ার জন্য বাধা হতে পারে তো এই খারাপ আমলগুলি আবার তিন ধরনের হতে পারে যে খারাপ আমলগুলি আবার তিন ধরনের হতে পারে একটা হলো সগির আগুনা ছোট গুনার খারাপ আমল দ্বিতীয় হলো কবির আগুনার খারাপ আমল আর তৃতীয় হলো এমন অপরাধের আমলগুলি এমন খারাপ আমলগুলি যেগুলির কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় মানুষের তাওহেদ বাতিল হয়ে যায় সে ইসলাম থেকে একেবারেই বের হয়ে যায় সেই আমলগুলির মধ্যে হল যদি কেউ নিজেকে ইমান বা ইসলামকে অস্বীকৃতির কোনো ঘোষণা দিয়ে থাকে সেটা দিয়ে হতে পারে অথবা কেউ যদি শেরকে আকবর বরা সেরকে লিপ্ত হয়ে যায় তাহলেও তার ইমান বাতিল হয়ে যায় তো যতক্ষণ কোনো ব্যক্তি এ ধরনের নিজেকে ইসলাম থেকে বের হয়ে গেছে এ ঘোষণা দিবে না অথবা বড় শিরকের মধ্যে সে লিপ্ত হবে না প্রতিষ্ঠিত হয়ে থাকে যার ফলে সে বরসের কোনোদিন লিপ্ত হয়নি এ অবস্থায় যদি সে মৃত্যু মারা যায় তাহলে ইনশা আল্লাহ তার দুটি অবস্থা হতে পারে অতপারে আল্লাহ রাবুল্লাহ আলামিন সেই অন্যান্য কবিরাগুনাগুলি তাকে ক্ষমা করে দিয়ে সেই কবিরা গুণাগুলি জাহান্নে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন তার সেই তাহিদের বদৌলতে তাকে বের করে আল্লা সুবাহ তাকে জান্নার দান করবেন অথবা হইতে পারে মানুষের মাঝে হয়তো সগিরা গুণাগুলি রয়েছে এবং সেই তাহিদের উপর প্রতিষ্ঠিত সে অন্য কোন কবিরাগুন অথবা এমন কি শেরকে এমনকি লিপ্ত হয়নি অথবা কিছু অন্য কবিরা কবিরাগুনা হয়েছে কিন্তু মৃত্যুর পূর্বে সেগুলি থেকে তৌবা করেছে সঠিকভাবে ভাবে তৌবা করতে পেরেছে তাহলে সে ব্যক্তির জন্য আশা করা যাবে সে তাওদের উপর থাকার কারণে আল্লাহ সুবাহ তাকে মৃত্যুর পরে সরাসরি জান্নাত দান করবেন প্রিয় বন্ধুরা এ ফজিলত কিশের মূলত এ ফজিলত হলো একমাত্র সে তাওহিদের সে ব্যক্তি যখন তাওহেদের উপর প্রতিষ্ঠিত ছিল তার ইমান আল্লাহ যে সুবাহিয়াত সেহানিয়া সে যখন প্রতিষ্ঠিত ছিল কোন রকমের তহিদ বিধ্বংসী লিপ্ত হয় নাই যার ফলে আল্লাহ দান এরপরে আমরা আরেকটি হাদিসে যাই যে হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস সেটাতেও তাহিদের ফজিলত বোঝানো হচ্ছে মূলত লা ইহা ইল্লাল্লাহ এ বাক্যটি হল তাহিদের বাক্য এলাহ ইলাহা ইল্লাল্লাহ যে মুখ দিয়ে বলবে এবং যে এটাকে দিয়ে মৌখিক স্বীকৃতি দিবে সাক্ষ্য দিবে এবং এর অর্থ অনুযায়ী যে বাস্তবায়ন করবে সেই ব্যক্তি আসলে প্রকৃত পক্ষে সে তাহিদের উপর প্রতিষ্ঠিত হয় এবং সে পক্ষে সম্ভব হয় কারণ ইল্লাল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ সামনের পরবর্তী অধ্যায়গুলিতে গুলিতে ইনশা আল্লাহ আসবে তবে সংক্ষিপ্ত কথা হলো লাহ ইল্লাল্লাহ এর সঠিক বাংলায় অর্থ আমরা করে থাকি বা করতে পারি যে আল্লাহ সুবাহানা হওয়া তা আল্লাহ ব্যতীত সত্যিকার আর কোনো মায় বুঝ নেই আর কোন মাবুদ নেই মানে মানে হলো আল্লাহ সুবাহ আলাহ ছাড়া আর কার জন্য আমি কোন রকমের আবাদত সম্পন্ন করব না আল্লাহ সুবাহ ছাড়া আর কারোর জন্য আমি সেজদা দেবো না আল্লাহ সুবাহ ছাড়া আর কারোর জন্য আমি অন্য কোনো সম্পাদন করব না। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি স্বীকৃতি দেওয়া এবং এলাহা ইল্লাল্লাহ এ সাক্ষ্য দেওয়া ও লাহা ইল্লাহ এর প্রতি ইমান আনার বিষয় মূলত কালিমা লাহা ইল্লাহ মানেই হলো তাও হিদ কালিম আল্লাহ আল্লাহ এটি লা তাও আল্লাহ যে ব্যক্তি কখনো আল্লাহ না। আল্লাহ আলা ছাড়া কারোর জন্য সে আবাদত আর কখনো করতে পারে না আল্লাহ সুবাহ হাত আলা ছাড়া কারো কাছে সে আবেদন নিবেদন কখনো উপস্থাপন করতে পারে না বা আবেদন নিবেদনের জন্য স্মরণাপন্ন হতে পারে না যে ব্যক্তি ইহা ইহ বলবে তাকে একমাত্র আল্লাহ সুবাহ তার নির্দেশেই তার বিধান অনুযায়ী তাকে পরিচালিত হতে হবে জন্যই বিধানিত সম্পাদন করতে হবে এবং আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলি থেকে তাকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ একজন ব্যক্তি লা লাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে কোন ব্যক্তির পক্ষে কোনোদিন ইসলামে প্রবেশ করা সম্ভব নয় যতক্ষণ না সে ইলাহা, ইল্লাল্লাহ। वक््य स्वीकृति दे जी को लाइला माना स्वीकृति पांच वक्त सलाद गुरु कर इलाक्य भलो बुझे से स्वीकृति ना दे वक््य टीके मे ना तो व्यक्ति पक्षे कवेश्भव नए जदिवम सब क्षेत्रीय কারণ এলা ইহীটি হল তাও হিদের বাণী হল ইসলামে প্রবেশ করার বাণী ঠিক একই ভাবে কোন ব্যক্তি যত রকমের পৃথিবীতে ভালো কাজ করুক না কেন কিন্তু সে যদি ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যদি না মানে এ বাক্যর প্রতি যদি সে স্বীকৃতি না দেয় এ বাক্যর প্রতি যদি সে আস্থাশীল না হয় এব বিশ্বাসী না হয় যত রকমের আবাদত সেগুলি করা সত্ত্বেও লাহা ইতিমানে জাহান্নাম থেকে বাস্তে হলেও তাকে একটি পথ সেটি হচ্ছে এই তাওহেদের বাণী এ তাউিদের প্রতি আস্থাশীল হয়ে এ তাওহেদের প্রতি বিশ্বাসী হয়ে এ তাওহেদের প্রতি ইমান এনে এবং এ তাহিদের অনুযায়ী কাজ করে সেরক থেকে বিরত থাকার মাধ্যমে থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে একটি বিশাল ফজিলত সেই ফজিলত এই যে আল্লাহ সুবাহ লাহ ইল্লাহ এর অর্থই হল আল্লাহ সুবাহ তাওহিদ এ তাউিদের প্রতি যে ইমান আনবে এবং এই তাহিদের প্রতি যে আস্থাশীল হবে তাহলে তার পক্ষে সম্ভব হবে আল্লাহ সুল্লাহ সন্তুষ্টি কামনা করা এবং সম্ভব হবে তার পক্ষে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা এবং সম্ভব হবে সেই ব্যক্তি হেদায়তের উপর প্রতিষ্ঠিত জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা যেমন একটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলিহ্লাম বলছেন যে হাদিসটি আহ সহি এসেছে এবং শহীদ মুসলিমও এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আ প্রসিদ্ধ সাহাবি এত আল্লাহ বর্ণিত তিনি বলছেন জাহান্নকে হারাম করে দিয়েছেন কার জন্য ওই ব্যক্তির জন্য মনকাল যে ব্যক্তি লাহ ই বলে লা ইহা ইহা স্বীকৃতি দেয় লাহাই মুখ দিয়ে উচ্চারণ করে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে কি বলে না আমাদের সমাজে আমরা অনেক পেয়ে থাকি অনেকজনকে দেখা যায় কেউ দিনে এলা ইহা এক হাজার বার জেকের করে কেউ সন্ধ্যায় লাহ দুই হাজার বার জেকের করে আবার মুখ দিয়ে যখন তখন লাহ উঠতে বের হতে থাকে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 الله الرسول صلى الله عليه وسلم يقولون شبطة يبتغي بذالك وجه الله عندما يقولون الله سبحانه وتعالى شانتشتر لكي شدو لا إله إلا الله بول بي شدو مقدية بلا ناوي اشلائي اتي بول بي اير ارتو بوز بي انو دهبن کر بي ابن اتا دي جعا قرادر کار شغلی شغل, شغل بي تا حلائي الله رسول صلى الله عليه وسلم بول چين جاء الله رب العالمين تار جنة جانت کے حرام کر لا إله إلا الله এই বিষয়টি সম্পর্কে যখন আমাদের সঠিক জ্ঞান হবে এই বিষয়টি আমরা যখন সব ভালোভাবে কারণ এই বাক্যটি লা ইহ বুক দিয়ে বলা মানেই হলো শুধু আল্লাহ সুবাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ সুবাহন আল্লাহ তৌহিদ জেনে সেটি মেনে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং যত রকমের এলা এলাহা ইপন্থী বিষয় হোক বা ছোট হোক সেগুলি থেকে বিরত থাকতে হবে শেষ হয়ে এসেছে আমাদের এ অধ্যায়ে আরো কিছু হাদিস রয়েছে এবং এ অধ্যায় আরো অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা এর পরে ষষ্ঠতম দর্শে বাকি বিষয়গুলি শিখার চেষ্টা করব। আমরা যেন এটাও হৃদিল উপলব্ধি করে তাও সেইদের উপর যেন প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে বিরক্ত থাকতে পারি আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করুন আমিনুলিল্লাহ রবিল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ